আসসালামক রহমত আল্লাহর ও মিনা মহমদানবাদ সম্মান দর্শকবৃন্দ আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তহাবির রহমাহ আল্লাহ রচিত বয়ান এই কিতাবটির একটি অংশ নিয়ে এই কিতাবটিতে ইমাম আবু জাফর তহবির রহমতুল্লাহ আল্লাই আকিদার বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন তে তিনি নবীদের ইমানের বিষয়টি আলোচনা করেছেন নবীদের ইমানের বিষয়টি আলোচনা করতে গিয়ে তিনি বলেছিলেন যে আমরা বিশ্বাস করে এটা এটা বলে থাকি ইনখা ইব্রাহিম আল্লাহ তালা ইব্রাহিম আলাহাতামকে খালির হিসেবে গ্রহণ করেছেন মুসা আল্লাহামকে কালিম হিসেবে গ্রহণ করেছেন অর্থাৎ আল্লাহ তালা তার সাথে কথা বলেছেন এবং এই বিষয়গুলো আমরা বিশ্বাস করি এবং সত্যায়ন করি এবং এগুলি মনে প্রাণে গ্রহণ করে থাকি নবীদের ব্যাপারে সর্বোচ্চ ধারণা রাখা একজন ইমানদারের দায়িত্ব কারণ নবীরা আসলেই কথা হতে কথা কথাবার্তা এবং চারিত্র চ সৃষ্টিগত এবং চারিত্রিক সার্বিক দিক থেকে তারা হচ্ছে পরিপূর্ণ মানুষ তারা হচ্ছে পরিপূর্ণ মানুষ তাদের ব্যাপারে আল্লাহ তালা তাদের সুসম তাদের বিভিন্ন সুনাম করে আল্লাহ কোরআন ক্যারিমে উল্লেখ করেছেন তাদেরকে কখনো তাদের কোনো বদনামি করতে দেখা যায় না কিন্তু প্রশ্ন হচ্ছে নবীরা তো মানুষ ছিলেন মানুষ হিসাবে তাদের কি তাদের দ্বারা কি গুণা হয় বা তাদের তারা কি গুণা করতেন এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ प्रथम एक जिन मुस्लिम विभिन्न मतभेद करब से मन रख ले विषय बदल प्रथम से आ गुणागार हवा एट दोषर किये रखते कारण রসুল্লা সাল্লা বলেছেন যে কুল্লু বনী আদম খাত্তা ও খায়রুল খত্তাহ ইন আত্মাবন প্রত্যেক বনি আদমী ভুল করে আর ভুলকারীদের মধ্যে সর্বোত্তম হচ্ছেন তারাই যারা তওবা করে নবী রাসুলগণ তারা কি ভুল করেছেন কিনা সেটা বলার আগে আমরা এই বললাম যে বনি আদম মাত্রেই ভুল করবে কারণ আল্লাহ তালার বান্দা তারা বান্দা যদি ভুল না করে তাহলে তো আল্লাহ তালা কাকে ক্ষমা করবেন আল্লাহ তালা বান্দার বান্দার ঘুম ভুল হবে সেই ভুল তিনি ক্ষমা করে তাকে আরও মর্যাদা অনেক উপরে উন্নীত করবেন সেটা সমস্ত মানুষের জন্য সেটা প্রযোজ্য এর মধ্যে নবিরাসুলগণের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে তারা আল্লাহ তালা তাদেরকে বিভিন্নভাবে মারসুম ঘোষণা করেছেন যেমন কোরআনে করিম আল্লাহ তালা তাদেরকে বিশেষ মর্যাদায় ভূষিত হওয়ার কথাটি উল্লেখ করেছেন ফাদ্দ আবাহাদ হুমায়বাহাদ শ্রেষ্ঠত্ব তাদেরকে দিয়েছেন তাদেরকে কি তাহলে গুণা খাতা থেকে মুক্ত সম্পূর্ণরূপ করেছেন এ বিষয়ে আহল সুন্জামাতের মতামত কি আমরা এখন তা শুনব বস্তুত কবিরাগুনা এবং সগেরা গুণা গুণার দুটি প্রকার রয়েছে থেকে কবিরাগুনা থেকে মাসুম কি না সেটা বলার আগে আমরা সগেরা বিষয়টি আলোচনা করি বিশুদ্ধ মতে যে ছোট ছোট যে সমস্ত গুনা হতে পারে যে সমস্ত যে সমস্ত পদস্খলন হতে পারে ছোটখাটো যে সমস্ত ভুল ভ্রান্তি হতে পারে সেগুলো যেগুলো বড় কোনো কবিরা বলে বিবেচিত নয় সেগুলি থেকে নবীরা মাসুম নন এটাই হচ্ছে বিশুদ্ধ মত আহ জামাত একমত যে নবীরা আল্লাহর পক্ষ থেকে যা গ্রহণ করবেন এবং বনি আদমের কাছে তাদের উম্মতের কাছে যা পৌঁছাবেন এভাবে তাদের কোন ভুল ত্রুটি নেই অর্থাৎ এখানে তারা কোন রকমের কোন রকমের ত্রুটি করবেন না আল্লাহ তাদের আল্লাহ তালা তাদেরকে এই ত্রুটি করা থেকে সম্পূর্ণরূপে নিরাপদে রেখেছেন এটাকে বলা হয় আনা রসুলা মাসু মুনাফি তাহাম্মুলা क्षेत्र पक्ष पाठान से बर्णना कर सन्देह उम्मती मुस्लिम सबाईम तो एक जगह सेमत नबीरा आल्ला पक्ष तक दायित्व दे ग्रहण এবং দায়িত্ব আবার পরিপূর্ণভাবে পালনে তাদের কোনুম নিরাপরাধ তারা এই জন্য আল্লাহালা তাদের কাছে যে অহেই প্রেরণ করে সেগুলি কোনো কিছুই তারা ভুলেন না ওইটা ভুলতে পারেন যেটা আল্লাহ তালা মানসুখ করে দিয়েছেন আল্লাহ তালা সেটা ভুলিয়ে দিয়েছেন আল্লাহালা সেটা কোরআনকারী উল্লেখ করেছেন রসুল্লাহ সাল্লাহামকে আল্লাহ সাল্লা আল্লা সমস্ত হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন আল্লাহ তালা কোরআনে ক্যারেমেট সেটা বলেছেন আল্লাহ আপনাকে আমরা আপনাকে আমরা পড়িয়ে দেব ফলে আপনি মোটেই ভুলবেন না তবে যেটা আল্লাহ চান অর্থাৎ যেটা আল্লাহ চান ভুলিয়ে দিতে যেটা আল্লা সান মনসুখ করে সেটা ছাড়া আপনি কোনো কিছু ভুলে যাবেন না যেটা উম্মতের জন্য প্রয়োজন উম্মতের জন্য যে রেসালত আমি আপনাকে দিচ্ছি আপনি সেই রেসালত উম্মতের কাছে যথাযথ ভাবে পৌঁছাতে পারবেন এই ব্যাপারে পৌঁছিয়েছেন এটাও আমরা সাক্ষ্য দিই আল্লাহ আমরা সাক্ষ্য দিই না সাদু ইনাকা কাদব্লাহ তাহ রিসা ও আদাইতাল আমানা ও নাস উম্মা আমরা সাক্ষ্য দিই যে আপনি রেসালত পরিপূর্ণভাবে পৌঁছিয়ে দিয়েছেন অর্থাৎ আল্লাহ তালা যেই ওয়াহি পাঠিয়েছেন যেই বাণী পাঠিয়েছেন যেই রেসালত পাঠিয়েছেন নবীর কাছে নবী সেটা যথাযথভাবে গ্রহণ করেছেন কোন কিছুই সেখান বাদ যায়নি অনুরূপভাবে যথার্থরূপে সেটা তার উন্মতের কাছে সেটা ব্যক্ত করেছেন তারা সেটা যথার্থ গ্রহণ করেছেন এই জায়গাতে কোনো রকমের কোনো ত্রুটি কেউ বলতে পারবে না এবং বলার অর্থ হচ্ছে তারা উন্মতের এজমার বিপরীত কথা বলা অর্থাৎ রসুল্লাহ সাল্লামের সম্পর্কে খারাপ ধারণা করা এবং তারা ইমান হারা হয়ে তাদের ইমান হারা হওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে এই জাতীয় ধারণার কারণে এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে নবতে এবং রিসারতে গ্রহণের ক্ষেত্রে এবং সেটা যথাযথভাবে বর্ণনার ক্ষেত্রে এবং যথাযথ সেটা মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে নবী রাসুলগণ পরিপূর্ণভাবে মাসুম ছিলেন নিরাপরাধ ছিলেন সেখানে কোনো রকমের ত্রুটি বিচ্ছুটি প্রবেশ করেনি অনুরূপ তারা প্রচারের ক্ষেত্রে যে তারা কোন রকমের কোন রকমের কমতি করেননি কোনো রকমের সেখানে কোন গোপন করেননি এই বিষয়টিও আমরা কোরআনে কারিমে পাই কোরআনের কারিমে আল্লাহ তালা বলেছেন রাসুল্লিলে আপনার কাছে যা তা আপনি প্রসার করুন তাও যদি আপনি তা না করেন তাহলে আপনি আপনার আপনার কাছে সঠিকভাবে প্রসার করলেন না তো রসুল্লাহ সাল্লাহাম যেহেতু প্রচার করেছেন সেহেতু আমরা বলি যে রসুলরা সম্প্রসার করেছেন সুতরাং তিনি কোনো কিছু গোপন করেননি বরং তিনি এ ব্যাপারেও সম্পূর্ণরূপে রসুল নিরাপদ নিরপরাধ ছিলেন কোন রকমের অপরাধ তার মধ্যে কাজ করেনি কোনো কিছু তিনি গোপন করেননি যদি তিনি কোনো কিছু গোপন করতেন বা কোনো কিছু বাড়িয়ে বলতেন আল্লাহ তাল কোরআন করিম বলেছেন যে এই আমানত তিনি যথার্থ রক্ষা করেছেন যদি বাড়িয়ে বলতেন তিনি কি করতেন যদি যদি বলেছে এটা ঘটেনি কিন্তু যদি হতো কি হতো সে কথাটি কোরআন কারিম আল্লাহ তা উল্লেখ করেছেন যদি এরকম কিছু ঘটত তাহলে তিনি কি শাস্তি দিতেন কোরআন করিম আল্লাহা বলেছেন যদি তিনি আমাদের ঘরে কোনো কিছু বানিয়ে বলতেন তাহলে অবশ্যই তাকে আমরা আমাদের ডান হাতে গ্রহণ করতাম অর্থাৎ তাকে পাকড়াও করতাম কাতার নাম সুম আলা কাতার নামহুল ওয়াতিন এবং তারপর তার শিরা আমরা ছিঁড়ে ফেলতাম অনুরূপভাবে এই নিরাপরাধ অর্থাৎ সম্পূর্ণভাবে অপরাধ মুক্ত হওয়ার মধ্যে এটাও পড়ে যে আল্লাহ তালা তার কাছে যে সমস্ত ওহাই পাঠিয়েছেন তার কোনো কিছুই তিনি ভুলেননি বরং আল্লাহ তালা কোন ওহাইকে তার কাছ থেকে দূরে সরে দেননি বরং আল্লাহ তালা সেটার হেফাজতের দায়িত্ব নিজে নিয়েছেন কারণ আল্লাহ তালা তাকে নিজেই বলেছেন যে তিনি নিজ থেকে কোনো কিছু বলেন না তার কাছে যা ওহি ফেরণ করা সেটাই শুধু বলেন আল্লাহ তালা বলেন ওমা ইয়ন হওয়া ইনহুয়া ইহা তাহলে আমরা স্পষ্ট এটা বুঝতে পারলাম যে নবির আসুলগণ যে ব্যাপারে উন্মতের সবাই একমত সেটা হচ্ছে নবী আসুলগণ আল্লাহর পক্ষ থেকে বনিয়া আদমের জন্য বা তাদের উন্মতের জন্য যে যিনি যেই রেসারত গ্রহণ করেছেন সেই রিসারত গ্রহণে এবং সেই রেসারত সম্পূর্ণভাবে প্রতিপালনে এবং মানুষের কাছে প্রচারে তাদের মধ্যে কোন রকমের কমতি ছিল না এ ব্যাপারে তারা ছিল সম্পূর্ণরূপে নিরপরাধ কিন্তু কিছু জিনিস আছে যেগুলি তাদের এই ব্যাপারে তাদের কোন অপরাধ হয়েছে অপরাধের ভিতর বা অ্যাসমতের বিরোধী হয়েছে অপরাধের বাইরে চলে গেছে মাসুম হওয়ার বাইরে চলে গেছে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলোকে আমরা কখনো অপরাধ হিসেবে বিবেচনা করতে পারি না অপরাধ বলা যায় না তব মধ্যে একটি আছে যে নবীদের মধ্যে কিছু মানসিক মানুষ হিসাবে বা মানবীয় যে সমস্ত গুণাবলী আছে সেগুলির কারণে অনেক সময় এমন কোন ঘটনা ঘটেছে যেগুলো নিরাপদ হওয়ার বিপরীত নয় যেমন আমরা দেখতে পাই যে ইব্রাহিম আল্লাহ সাল্লাতাম তিনি ভয় পেয়েছিলেন যখন দেখতে পেলেন ফেরেস তারা খাবারের মধ্যে হাত দিচ্ছে না তখন তিনি ভয় পেয়ে গিয়েছিলেন এই ভয় পাওয়াটা তার কখনো অ্যাসমত বা নিরপরাধ হওয়ার বিরোধী নয় মাসুম হওয়ার বিরোধী নয় অনুরূপভাবে মূসা আলাহ সাল্লা সাল্লাম খিদিরকে ওয়াদাকে খিদির আলাহ সাল্লাহ সাল্লামকে ওয়াদা করেছিলেন যে তিনি প্রশ্ন করবেন না কিন্তু তিনি আশ্চর্যজনক কারবার দেখে প্রশ্ন থেকে প্রশ্ন করা থেকে বিরত থাকতে পারেননি এটাও মানবীয় কারণ এটাও মাসুম হওয়ার বিরোধী কোন কাজ নয় অনুরূপিত হয়েছিলেন যখন তার কামকে দেখেছিলেন যে তারা গোবাৎস পূজা আরম্ভ করে দিয়েছে এবং তিনি হাত থেকে তাও রাতের তপ্তিগুলো পেলে দিয়েছিলেন সেগুলো ভেঙে গিয়েছিল সেটা কিন্তু তার মানবীয় মানবীয় মানবীয় দৃষ্টিকোণ থেকে ঘটেছিল এটাও তার অপরাধ মুক্ত না হওয়ার কোন কারণ নয় অর্থাৎ অপরাধযুক্ত হয়েছে বা মাসুম এমন কিছু বলার কোন সুযোগ নেই আদম অনুরূপ ভাবে আদম আলা বিভিন্ন হাদিসে এসেছে যে তিনি দাউদ আলাহ সাল্লা সাল্লামকে তার জীবনের একটি অংশ দান করেছিলেন পরবর্তী ভুলে গিয়েছিলেন সেটাও মূলত কোন ভুলে যাওয়াটা এটাও কিন্তু কোনো অপরাধ বা মাসুম হওয়ার বিরোধী নয় অর্থাৎ নবীরা যে মাসুম সেটার বিরোধী নয় কারণ ভুলে যাওয়া মানুষের স্বাভাবিক রীতি সেটা ভুলে গিয়েছিলেন অনুরুপে দেখা যায় মহাম্মুর সাল্লাম তিনি নিজেও এই ভুলে যাওয়া তিনি তার অ্যাসমতের বিরোধী নয় অনুরূপভাবে কোন নবীকে দেখেছেন ঘুম থেকে উঠে তিনি দেখলেন যখন পিঁপড়ায় কামড় দিল তিনি পুরো এলাকা আগুন জ্বালিয়ে দিলেন সেটা মানবিক কোন কারণ হতে পারে সেটাও অ্যাসমতের মাসুম হওয়ার বিরোধী কোনো কাজ নয় তাহলে আমরা বুঝতে পারি যে মানবিক যে সমস্ত মানুষ গুণানী থাকে সেগুলি কখনো মাসুম হওয়ার বিপরীত নয় অর্থাৎ পক্ষ থেকে যে বাণী প্রাপ্ত হয়েছেন প্রচার করতে যে ব্যবস্থা গ্রহণ সেখানে কোন রকমের কমতি হয়নি বা কোন রকমের কোন রকমের কসুর হয়নি সেটা আমাদের স্বীকার করতে হবে কারণ তারা ছিলেন মাসুম এ বিষয়ে তারা মাসুম ছিলেন বলে উমতি মুসলিমা সবাই একমত অনুরূপ ভাবে বিচারের ক্ষেত্রেও কখনো কখনো দেখা যায় নবীরা কোনো কোনো নবী সামান্যতম সঠিক বিচারটা পৌঁছতে তাদের মধ্যে সঠিক পৌঁছতে পারেননি সঠিক বিচারের রায় পৌঁছতে পারেননি পরবর্তীতে সেটা অন্য নবীর মাধ্যমে আল্লাহ তালা সেটাকে সুদরে দিয়েছেন যেমন দেখা যায় দাউদ আলাহাতাম সোলাইমান আল্লাহ সালাতামের সে কাহিনী যেখানে বিচারের ক্ষেত্রে আল্লাহ তালা বলেছেন ফাফাহ সুলাইমান তখন আমরা বুঝিয়ে দিলাম সুলাইমানকে অর্থাৎ সোলাইমানকে বুঝিয়ে দিয়েছেন কিন্তু দাউদ আলাহ সালাতাম সেখানে সঠিক পত্তি পৌঁছতে সঠিক রায় পৌঁছতে পারেননি मासुमास विषयृत क्यों नबीरा कि छोट गुणा मासुम क्या ये हम बड़ प्रश्न ये प्रश्न अनेक विशेषकर सिया मन थके नबीरा छोट गुणुणुना माहरूम होते छोटा बुलतुरीकेद होते আহুলাত কখনো বলেন না যে নবীরা ছোট ছোট গুণা থেকে হবেন আহলোসনজ্জামাতের নিকট সেটা কোনো গুণা থেকে হতে হবে সেটা কোনো শর্ত নয় তারা সেটা বলে থাকেন কারণ হচ্ছে যে কিছু কিছু জিনিস নবীদের থেকে সংঘটিত হয়েছিল যেগুলি ছোটখাটো গুনা ছিল যেমন আল্লা আল্লাহ তা আদম আলাহাতাম আদম আলা সাল্লা সাল্লামকে বলেছিলেন যে তুমি যেন এই গাছ থেকে না খাও তিনি ভুলে সেখান থেকে খেয়ে খেয়ে ফেলেছিলেন যেমন কোন আল্লাহ তালা কোরআন কাহিনী বলেছেন ফেনাসিয়া তিনি ভুলে গিয়েছিলেন ভুলে সে তাতে গ্রহণ করেছিলেন সুতরাং এই যে ভুলে যাওয়া এবং এই জাতীয় জিনিস গ্রহণ করা নিশ্চয়ই ছোট গুনার অন্তর্ভুক্ত কিন্তু এই ছোট গুনা থেকে নবীরা কখন নিরপরাধ বা ছোট গুণা থেকে মুক্ত তারা ছিলেন না অর্থাৎ এটা মাসুম বড় গুনা থেকে মাসুম হওয়ার বিরোধী নয় অন্যপ্রবে নু আল্লাহ সাল্লা সাল্লাম তিনি তার সন্তানের জন্য আল্লাহর কাছে আবদার করেছিলেন আল্লাহ তালা সে আবদার গ্রহণ করেননি এটাও কোন বড় ধরনের গুণা নয় বরং এটা ছোটদের ছোট অন্যদের জন্য হয়তো কিছুই না কিন্তু যেহেতু নবীদের থেকে সংগঠিত হয়েছিল সেই জন্য সেটা হাসানাতুল আবরাজ সৈয়াদ মোকাবারাবিন হিসাবে সেটা আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হয়নি এটাও ছোটখাটো গুনা এই গুণা থেকে এই থেকে তারা নিরাপদ ছিলেন সেটা কেউ বলে না কারণ এই গুণা এই জাতীয় গুণা সংগঠিত নবীদের থেকে হয়েছে এবং সেটার দলিল রয়েছে কোরআনে কারিমে আল্লাহতালা সেটা উল্লেখ করেছেন অনুরপায় মুসা আলাই সালাতাম যখন তিনি দেখলেন কিপতি তার গোষ্ঠীর লক্ষ্যে মারছে তখন তিনি একটি তাকে চর মারলেন এই চয়ের কারণে এই যে এটাও ছোট গুণা বা সগিরা গুণা এই গুণা থেকেও নবীদেরকে মুক্ত বলে আল্লাহ তালা ঘোষণা করেননি কারণ এই জাতীয় গুণা তাদের থেকে সংঘটিত হয়েছিল অনুরূপে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম محمد رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يا أيها النبي لماذا تحرم مع حل الله لك تب تغي مردات عزواجك الله غفور ورحيم ها hey نبي لماذا اپنى حرام كرت جاء الله اپنى جنة حلال كرت اپنى اپنى استرده شنطشت سات جاء الله تو خوما شئ لأبنى دعا درو اكذا رسول الله صلى الله عليه وسلم تينی موضو نجرب حرام كرت الله تعالى شده نشد كرت اتا اكتا چوٹو خاتو گنا جاته کہ মাহফুজ রাখেননি বা মাসুম করেনি কিন্তু আল্লাহ তালা সেটা ক্ষমা করে দিয়েছেন ক্ষমা করে দেওয়ার কারণে গুনার আগের চেয়ে তার মর্যাদা আরো উপরে উন্নীত হয়েছে অর্থাৎ এই ছোটখাটো জিনিস ছগিরা গুনার ব্যাপারে কখনো বলা যায় না যে ছোট ছগিরা গুণা থেকে নবিরাম মাসুম বা কোনো ব্যক্তি মাসুম পরিপূর্ণভাবে এটা বলার কোন সুযোগ নেই কবিরা গুণা থেকে তারা মাসুম বলে অনেকেই বলেছেন অনেক অনেক আলম বলেছেন বিশেষ করে রেসালত সংক্রান্ত যে সমস্ত জিনিস রয়েছে আল্লাহর পক্ষ থেকে রেসালত প্রাপ্ত হওয়া এবং বনিয়া আদমের কাছে অর্থাৎ তার উম্মদদের কাছে রেসালত সচিব পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তারা মাসুম ছিলেন এ ব্যাপারে সমস্ত উম্মত একমত সমস্ত উন্মত একমত এখানে একটি জিনিস অনেকে বলতে পারেন যদি তাদের দ্বারা ছোট ছোট গুণা হয় আর মানুষ যদি তাদের এই গুনার কারণে অনুসরণ করে তোল তাহলে তো তাদের পদ্যস্ত হওয়ার সম্ভাবনা আছে সেখানে আমরা এটাই বলব যে আল্লাহ তালাম কখনো নবীদেরকে কোন রকমের গুণার মধ্যে তাদেরকে স্বীকৃতি দিয়ে রাখেন না অর্থাৎ যাই সংগঠিত হয়ে থাকে তাদেরকে আল্লাহ তাল্লা সাবধান করেন আর তারা আল্লাহর কাছে ফিরে আসেন আর তারা ক্ষমা প্রার্থনা করেন কোরআন এবং হাদিস অনুসারে আমরা দেখতে পাই আদম আলাহিসাল্লাম তার গুনার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন নুআ আলামনা করেছেন দাউদ আলাইলাম ক্ষমা প্রার্থনা করেছেন মাহমুদ রসল্লা ক্ষমা প্রার্থনা করতেন আর সমস্ত নবী থেকে সামান্যতম দেখা যায় সামান্যতম ছোট ছোট গুণা সংঘটিত হয়েছে তারা সেখান থেকে ক্ষমা প্রার্থনা করতেন আর ক্ষমা প্রার্থনা করার কারণে तेके से गुणार अनुसरण करते उम्मतरा से अनुसरण कर आदर्श हिसाब से सूझ और अवशिष्ट थाके ना। नवीरा करे। गुना थे सूतरा नबी अवश्य मारसूम छ कविरा गुणा थे विशेषकर যে সমস্ত বা বাণী আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য প্রেরণ করা হয়েছে সেটা গ্রহণ করা এবং সেটা তার উন্ম্মের কাছে প্রচার করার ক্ষেত্রে তারা সম্পূর্ণভাবে মাসুম ছিলেন এই বিষয়টি সর্বজন স্বীকৃত আর ছোট ছোট গুণা থেকে তারা মাসুম না থাকলেও যদি তাদের দ্বারা সেগুলি সংঘটিত হয় সেগুলি থেকে তাদেরকে সেখানে আল্লাহ তারা স্বীকৃত স্বীকৃতি স্বীকৃতি রাখতেন না অর্থাৎ স্বীকৃতি রাখতেনা তারা সেখান তাওবা করে সেখান থেকে ফিরে আসতেন জাতি করে উম্মতের কারো সেগুলি অনুসরণ করার সুযোগ না থাকে আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো বুঝার তো ফিরদান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি